আর যখনই তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তোমার সকল প্রকার দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা সব কিছু ধুয়ে মুছে দূর হয়ে যাবে তুমি সকল প্রকার বিপদাপদের কথা একেবারেই ভুলে যাবে কেননা এখন তুমি আল্লাহর দেয়া প্রশস্ত জান্নাতে প্রবেশ করেছ যেখানে তুমি আল্লাহর নিয়ামতকে উপভোগ করবে চির প্রশান্তিতে সময় করবে যেখানে তুমি তোমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করবে মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম ও তার সাথীদের সাথে সাক্ষাৎ করবে জান্নাতে প্রবেশের পর আল্লাহ তালা সকল জান্নাতিদের এক জায়গায় সমবেত করবেন সেখানে তিনি তোমাকে লক্ষ্য করে বলবেন আব্দি আতাদি কুরুা কাদা কাজা ফি মাকা আমার বান্দা তোমার কি অমুক কথা মনে আছে যেটা তুমি অমুক দিন স্থানে বসে তখন তুমি বলবে হে আমার প্রতিপালক হ্যাঁ আমার সেই গুনটির কথা স্মরণ আছে কিন্তু আপনি কি আমার সেই গুনাটিকে ক্ষমা করে দেননি তখন আল্লাহ তালা জবাব দিবেন বালা বিতুকা জান্নাতি হ্যাঁ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 ফিরেজ সকল জান্নাতিদের ডেকে হতে এক মনোমুগ্ধকর আওয়াজ ভেসে আসবে এটি হচ্ছে এমন এক আওয়াজ যে আওয়াজ কোনো মানুষ কখনো শুনেনি যে আওয়াজের অনুরূপ কোনো আওয়াজ পায় না এটা হচ্ছে মহান প্রতিপালকের অভিবাদনের আওয়াজ আল্লাহ তো জান্নাতিদের লক্ষ্য করে বলবেন ইয়া আহলাল আফলাল ইয়া আফলাল জান আসসালাম আলাইকুম হে জান্নাতের অধিবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক সকল জান্নাতিরা এই সালামের জবাব দেওয়ার মতো কোন ভাষা খুঁজে পাবে না তখন তারা শান্তি তো আপনার পক্ষ থেকেই বর্ষিত হয় আপনি বরকতময় হে মহিমাময় ও সম্মানের অধিকারী এরপর আল্লাহ তালা জান্নাতিদের ডাকে দিয়ে বলবেন সীরা তোমরা আমার থেকে অতিরিক্ত আর কি চাও তখন তারা জবাবে বলবে অমা নুরিদুইয়া রব্বানা আলম তু বৈদুহানা আলম তুাল এ আমাদের প্রতিপালক আমরা অতিরিক্ত কি চাবো আপনি তো আমাদের চেহারাকে উজ্জ্বল করে দিয়েছেন আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়েছেন এর চেয়ে বড় প্রাপ্তি এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে জান্নাতে এখন আমাদের কাছে সব আছে এখানে কোনো দুশ্চিন্তা নেই এখানে কোনো কষ্ট নেই যখন যা চাই আমরা তাই পাই এখানে সুখ আর সুখ অনাবিল শান্তি আর প্রশান্তি এ আমাদের প্রতিপালক এত কিছু পাওয়ার পরও আমরা আপনার কাছে অতিরিক্ত কি আশা করতে পারি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 पर्दाटी सर सरसिपते चाहिए चाहे चक्षुदयार दर्शन लाभे परितीप्त हक रसुल्लामें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 মহান সত্তা যার অনুরূপ কোনো কিছুই নেই পৃথিবীতে কাকুতি মিনতি করতে যাকে এক নজর পরকালে দেখার জন্য বেকুল হয়ে থাকতে যার জন্য নিজের বুকের তাজা খন ঢেলে দিয়ে কালেমার পতাকাকে বলন্দ করতে আজকে তুমি সেই মহান প্রতিপালকের সামনে উপবিষ্ট হয়ে আছো